সুরাহ আল ফতিহা বিয়াময় নিরতিষয় মেহরবান সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল জাহানের রব যিনি পরম দয়াময় নিরতিশয় মেহরবান এবং বিচার দিনের মালিক আমরা কেবল তোমারই ইবাদত করি এবং আমাদিগকে সঠিক সুদৃঢ় পথ প্রদর্শন করো ওইসব লোকের পথ যাহাদিগকে তুমি পুরস্কৃত করিয়াছ যাহারা যাহারা নহে নহে কোরআন শরীফের তর্জমা পড়ার সময় অনেক পাঠকরা কিছু বিভ্রান্তির মুখোমুখি হচ্ছেন এই বিভ্রান্তির কারণ হচ্ছে কিছু আয়াতে এক আল্লাহ নিজের সম্বন্ধে বহু বচন আমরা ব্যবহার করেছেন পাঠকদের মনে প্রশ্ন আসে বহু বচন আমরা বা আমাদের ব্যবহার করে কি একের জায়গায় একাধিক আল্লাহর কথা বলা হচ্ছে প্রত্যেক মুসলিমের এই বিশ্বাস করা কর্তব্য যে আল্লাহ এক এবং আল্লাহর কোনো সঙ্গী নেই আল্লাহর কোনো স্ত্রী বা স্বামী নেই সন্তান নেই এবং কোন পিতামাতা নেই আরবি ভাষা ব্যাকরণে যখন আল্লাহকে তৃতীয় পুরুষ হিসেবে সম্বোধন করা হয় তখন এক বচন উনি বা ওনারা হু বা হুয়া ব্যবহার করা হয় এক্ষেত্রে ওনারা বা ওনাদের ব্যবহার করা হয় না যখন আল্লাহকে দ্বিতীয় পুরুষ হিসেবে সম্বোধন করা হয় তখন এক বচন আপনি বা আপনার আন্তাবাক্য ব্যবহার করা হয় ক্ষেত্রে আপনারা বা আপনাদের ব্যবহার করা হয় না কোরআন শরীফের যখন আল্লাহ নিজেকে প্রথম পুরুষ হিসেবে সম্বোধন করেন তখন কোন জায়গায় এক বচন আমি বা আমার আনা ইয়া বা ইয়া ব্যবহার করেছেন আবার কোন জায়গায় বহু বচন আমরা বা আমাদের নাহনু বা না ব্যবহার করেছেন যেসব ক্ষেত্রে আল্লাহ নিজের সম্বন্ধে বহু বচন বা না ব্যবহার করেছেন সেইসব ক্ষেত্রে শুদ্ধ তর্জমা আমরা বা আমাদের করা উচিত আমরা বা আমাদের শব্দ প্রয়োগে একাধিক আল্লাহর কথা বোঝানো হচ্ছে না বরং আল্লাহর রাজকীয় মর্যাদা প্রকাশ করা হচ্ছে ব্যাকরণে এই ধরনের বহুবচনকে বলা হয় রাজকীয় বহুবচন বা রয়্যাল বা ম্যাজিস্ট্রেট প্লুরাল যেহেতু আল্লাহ মহান এবং সর্বশক্তিমান কোরআন শরীফের অনেক জায়গায় এই ধরনের রাজকীয় বহুবচন ব্যবহার করা হয়েছে আশা করি আপনাদের বিভ্রান্তি দূর হবে